মোহাম্মদ ইবনু শিরিন রহমাতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লাহ্নকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফজরের সালাতে নবী সাল্লা সাল্লাম কি কুনুত পড়তেন তিনি বললেন হ্যাঁ তাকে জিজ্ঞেস করা হল তিনি কি রুকুর পূর্বে কুনুত পড়েছেন তিনি বললেন কিছু সময় রুকুর পরে পড়েছেন